ইকোসিস্টেম পদ্ধতি ইন্টারনেট ইকোসিস্টেম শব্দটি একটি ডারউইনীয় বিবর্তনের ধারণা দেয়া যা ইন্টারনেট প্রযুক্তির দ্রুত এবং অব্যাহত বিকাশ এবং গ্রহণে কেন্দ্রিত যা নিম্নলিখিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন ধরনের অংশগ্রহণকারীর সম্পৃক্ততা উন্মুক্ত স্বচ্ছ এবং সহযোগিতামূলক প্রক্রিয়া এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মালিকানা ও নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য এবং অবকাঠামোর ব্যবহার ইন্টারনেট ইকোসিস্টেম হল ইন্টারনেট সোসাইটি কর্তৃক ইন্টারনেট মডেলের অধীনে একত্রিত হওয়া অংশগ্রহণকারীরা ঘটনা এবং প্রক্রিয়াগুলোর বর্ণনা করার একটি উপায়